আমির ইবনু রাবিয়াহ রদিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত তিনি সাল্লাসাল্লামকে রাতের বেলার সফরে বাহনের পিঠে বাহনের গতিপথ অভিমুখী হয়ে নফল সালাত আদায় করতে দেখেছেন